واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم كما صليت على إبراهيم وعلى أهل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد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 مَا يَلْفَظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيمٌ عَتِيَمٌ آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُمُ الْعَلِيُّ عَزِيمٌ محترم حاضرين بعد جمعاء عمراء غيبت شنفور كيالاتنا قرد سلام تو غيبت تو امون جنش امون مرات গুনা যেটাকে রসুলে করিম জিনার আলী মারাত্মক বলেছেন নিতকৃষ্ট সুদ বলেছেন রসুলে করিম সাল্লাম কারণ অন্য সমস্ত গুণা থেকে মুক্তি পাওয়ার তো উপায় আছে আল্লাহর কাছে তাকা করলে মাফ করে দিবেন আল্লাহ জিনা হাজার বার করুক যদি দিল থেকে আল্লাহর কাছে একবার তওবা করে আল্লাহ মাফ করে দিবেন তো রিবোধ তো এমন জিনিস যারা রিবধ করা হয়েছে যদি তিনি মাফ না করেন তার কাছ থেকে যদি মাফ চেয়ে না নেওয়া হয় তাহলে রফুল আলমিন তো মাফ করবেন না অলসরাতের গোড়ায় তাকে আটকে দিবেন যেমন যেমনকি রসুল কালিম সাল আলী বলেছেন হাজির এখানে একটা বিষয় বলে রাখা দরকার কেউ যখন গুণা প্রকাশ্য করে কেউ যখন গুণা প্রকাশ্য করে তো যেহেতু গিবতের সংজ্ঞা রসুলের করিম সাল্লি আসাল্লাম বলেছেন এরকম এক রা তোমার ভাইয়ের এমন আলোচনা যা সে শুনলে কষ্ট পায় দুঃখ পায় তার ভালো লাগে না এটা হিবাদ সেটা সত্য হোক সত্য হইলেই হিবাদ সত্য না হইলে তো অপবাদ কিন্তু কেউ যখন প্রকাশে গুনাহ করে তখন বুঝতে হবে যে ওই গুনায় সে লজ্জিত নয় যেহেতু সে ওই গুণায় লজ্জিত নয় তাহলে তার আড়ালে যদি কেউ ওই গুনার প্রসঙ্গ আনে তাহলে সে কষ্ট পাওয়ার কথা না কারণ সে নিজেই তো প্রকাশ্যে করে কায়কেরাম বলেছেন এই জাতীয় ব্যক্তি যারা প্রকাশ্যে গুণাহ করে তাদের রিবত জায়েজ কারণ শরীয়তের রিবতের যে সংজ্ঞা এই সংজ্ঞার মধ্যে এটা পরে না কারণ তিনি নিজেই তো প্রকাশ্যে গুণাহ করেন তাহলে বোঝা গেল ওই গুণাহ করতে সে লজ্জিত নয় তো এই সমস্ত ক্ষেত্রে কোন কারণ ছাড়া ওই ব্যক্তির হিমত করাটাও ঠিক না কোন কারণ ছাড়া কারণ কি কারণ একটাই হতে পারে যে মানুষকে সতর্ক করা এই লোকটা খারাপ যেমন হজরত আয়সিয়ালনা তিনি বলেন যে রসুল করিম সাল আলি ওয়াসাল্লামের কাছে আমি বসা রসুল হঠাৎ করে আমাকে বললেন ভিতরে যাও ওমের সবচেয়ে নিকৃষ্ট মানুষটা আসতেছে আয়সার ভিতরে চলে গেছে কাউকে বা চাঁদুর জন্যে যদি বলা হয় লোকটা খারাপ তুমি সাবধানে থেকো এটা জাহেজ তার বদনাম করা মার্কসাদ না সতর্ক করা মার্কসাদ আপনাকে যে লোকটা খারাপ তার সাথে থেকো না তুমি বিশেষ করে মুরুবিয়ান কারো কাছে হুমকির মধ্যে পড়ে তার কাছে থাকলে আমার দিন নষ্ট হয়ে যাবে আমার আখাত নষ্ট হয়ে যাবে তাকে সতর্ক করার জন্যে ওই ব্যক্তি সম্পর্কে বলা যাবে যে খারাপ তার সাথে থাকবা না আরেক হচ্ছে আমার জান এবং মাল আমার যান এবং মাল যদি কোথাও নিরাপদ না থাকে যে এই লোকের কিন্তু হাত নাড়া অভ্যাস আছে তুমি একটু সতর্ক টাইকো আমরা বলি এরকম যে সেহেতু তোমার বাড়িতে আসে যায় তার কিন্তু একটা মদ অভ্যাস আছে সে হাত চুরি চুরির অভ্যাস আছে তুমি একটু সাবধানে থাইকো এটা করা যাইতে পারে আহ আমাকে কেউ খুন করবে এটা আপনি জানেন তো আপনি যদি আমাকে বলেন ওই ব্যক্তি কিন্তু তোমাকে খুন করতে পারে তুমি তার থেকে সাবধানে থেকো সে খুনি ভালো মানুষ না এটাও যায় যদি আমাকে কারো সম্পর্কে কেউ যদি প্রকাশ্যে গুণা করে তাহলে তার ওই গুনার সমালোচনা করা এই উদ্দেশ্যে যে মানুষ তার থেকে সতর্ক থাকবে যেমনটি আল্লাহ সুবহান তাকে প্রকাশ্যে ছেন যে আবুল আহাবের বিবির কিন্তু এই স্বভাব আছে এটা কেন করেছেন উম্মদ কে সতর্ক করার জন্যে উম্মদ তার অনিষ্ট থেকে বাঁচানোর জন্য এবং কামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে সতর্ক করার জন্যে জাবুল আহ বিবির মধ্যে এই গুণ ছিল এই গুণের কারণে সে জাহান নামী খবরদার এই গুণগুলো যেন তোমাদের মধ্যে না আস এই হচ্ছে আলিয়া সম্পর্কে মুফতি তকি উসমানে তার সন্তান তিনি বলেন যে আব্বার কাছে এক ব্যক্তি আয়সা আব্বাকে শুধু গল্প শোনায় আপনি আপনার পারিবারিক সব খবর আমার কাছে বলে দিচ্ছেন আরেকজন কি করবে বুঝেনা তখন মূর্তি শফি রহমতুল্লাহ আরে তিনিও শুক দিচ্ছেন ওই ব্যক্তির গল্প বিরক্ত হচ্ছেন কিন্তু কিছু বলছেন না ঠিক আছে বল কিছুদিন পর ওই ব্যক্তি আসছে আমি আপনার মুক্তিজিবির সম্পর্ক করতে চাই আত্মসুদ্ধির সম্পর্ক করতে চাই সম্পর্ক এটা হচ্ছে আমরা আমাদের ভাষায় স্বাভাবিকভাবে পীর গুরুজির সম্পর্ক পীর সম্পর্ক এটাকে কেউ কেউ এত জঘন্যভাবে পরিবেশন করে যে এটা একটা সিঁড়ি কাজ একটা বেদায়াতি কাজ এটা এজন্য করে আমি আগেও একদিন বলেছি যে এটা দুই দিক থেকেই সমস্যা যারা এই সম্পর্কের সাথে জড়িত পীর মুরিদিন তাদের অধিকাংশই পীর মুরিদিন মানে হচ্ছে বুঝেন এটা যে আমার পীর সাহেব মনে করেন যে আমার কিছু মুরিদান হবে তারা বছর একবার আমার নামে অরুশ করবে হাদিয়া তু হফা পেশ করবে নজরানা পেশ করবে পীরের দৃষ্টি থাকে মুরিদের পকেটের দিকে মুরিদ কখন পকেটে হাত দেয় এই হচ্ছে এক পীর সাহেব আবার মুরিদেরও চিন্তা মানুষ আল্লাহ করি আর বিশ্বাস খ্রিস্টানরাই বিশ্বাস করে যে হাজরাতে সালাতাম হচ্ছেন মুক্তিদাতা আমরা দুনিয়ায় অপরাধ যাই করি তিনি আমাদেরকে নাজার দিয়ে দিবেন এইরকম বিশ্বাস যদি পীর সম্পর্কে কেউ করে তিনি শিরিফ করলেন এইরকম বিশ্বাস যদি কেউ পীর সম্পর্কে করে তার মধ্যে আর ওই খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই রসুল যেখানে হজরত ফাতেমা রাজি বলেছেন তুমি কিন্তু নিজেকে বাঁচানোর উপায় বের করে নো আমি তার স্ত্রী হাসান হুসাইজ তাদের মা এমন ব্যক্তিকে রসুলের মতো মানুষ বলতেছেন ফাতেমা তোমাকে কিন্তু আমি বাঁচাতে পারবো না সেখানে আমাদের ওই সমস্ত পীর সাহেবরা তারা তারা কি পাটনার অসুলের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেলেন আর তারা কি শ্রেণীর মানুষ এটাকে কঠোরভাবে প্রতিরোধ করার জন্য বলেন যে সমস্ত রকমের পীর মুরিদি এগুলো বিধা এগুলো সব সয়তারি এগুলো সবসরিক শরীয়তে এই পীর মুরিদির কোনো সিস্টেম নাই আসলে পীর মুরিদির মানিটা কি পীর মুরিদির মানির হচ্ছে না মানলে শয়তানের সম্ভাবনা আছে শয়তানের মতো হওয়া আবার না জেনে মানার মধ্যে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাও আছে এই জন্য আমরা বলি অনেক বড় বড় পীর সাহেব সমাজে হক জানি কিন্তু তাদের কাছে আমরা কাউকে যেতে বলি না কারণ তাদের এলমি যোগ্যতা ব্যাপারে আমাদের সন্দেহ আছে এলম নাই বড় পীর সাহেব বাবা বড় পীর ছিলেন তিনিও পীর হয়ে গেছেন এখন তো সমাজে পীর একটা মিরাশি সম্পত্তি হয়ে গেছে পির একটা সম্পত্তি বাবার ইন্টেকালের পর সন্তান যেমন অথবা যে কোনো একজন হয়ে যান তাহলে আমরা কি বলবো পীর মিরাশি সম্পত্তি হয়ে গেল না তার যোগ্যতা থাকুক আর না থাকুক রসলি করিম সাল আলী ওসাল্লাম মানুষের সম্পর্ক মানুষের সাথে যেটা করেছেন তারা দিয়েছেন মরিব থাকুক তার আমরা বলবো আপনি এক বড় রাজনৈতিক দলের নেতা হয়েছেন তা মানি কিন্তু এক কারো আপনার সাথে কেউ করবে কারো আত্মা পরিশুদ্ধ করার মতো যোগ্যতা আপনার নাই কারণ পরি পরিশুদ্ধ করার জন্য চারটা যোগ্যতা লাগে এক হচ্ছে তিনি শুদ্ধ কোরআনকে শিক্ষা দেন মাসাইল শিক্ষা দেন ওই জাকিহিম এবং মানুষের দিলের যে সমস্ত গুণাগুলো আছে সেগুলোকে সংশোধন করার মেহনত করেন আমরা দেখি এখন আমি আমার এই সাপ্তাহিক মজলিশগুলোতে কথাগুলো খুব বেশি বলি যে এখন পীর মানি বছরে একবার তার হাজির হোক হোক হোক আমি আলাদা করছি না গিয়ে হাজির হয়ে যানিদ বা মুড়িদের দায়িত্বও শেষ পীরের দায়িত্বও শেষ কেন পীর মুরিদ মানি হচ্ছে সার্বক্ষণিক আপনার সাথে আমার সম্পর্ক থাকবে মানুষের অন্তরে গুনা কি বছরে একবার হয় যেটা পরিবর্তন হয় বার বাক পরিবর্তন হয় একরকম থাকে না আমার দিল বার পরিবর্তন হচ্ছে আমার দিলের মধ্যে অথচ আমি বছরে একবার পীর সাহেবের কাছে যাই সাহেবের কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই যাতায়াত অথচ তিনি আপনার হা শুদ্ধ করা হোক না এই সমস্ত পীর আমি মৌলিক পীর না ভাই আপনি রাজনৈতিক নেতা আছেন আছেন ধর্মীয় বড় রাজনৈতিক দলের নেতা আপনি আলহামদুলিল্লাহ আমাদের এতে কোনো আপত্তি নাই কিন্তু যখনই কোন সমস্যা তার মনের মধ্যে অনুভূত হয়েছে রসুলের কাছে চলে আসছেন আল্লাহ আমার দিলের এই হালক রসুল চিকিৎসা দিয়ে দিচ্ছেন কারো যে কোনো সমস্যা নিয়ে রসুলের কাছে চলে আসছেন সাহাবাহ গ্রামের অবস্থা এরকম ছিল রাজনৈতিক প্রোগ্রাম আজকে প্রেস ক্লাবের এই সাংবাদিক সম্মেলন আজকে ওই জায়গায় জনসভা তার তো নানা ব্যস্ততা তারপরে আপনার মরিদারা পরিশুদ্ধ কিভাবে করবেন এই সমস্ত বিষয়গুলো দেখার কারণে আমি হজরতের খানটায় গিয়েছি সেখানে দেখেছি ছোট্ট এই ঘর ছোট ছোট কামড়া ছোট ছোট কামা সেখানে মরিদদের কে বসায় দিতেন বসো আমল করো বসে বসে হজরত হাফিজুর রহমাতুল্লাহ আলাই তাদেরকে ওইরকম হাতে ধরে যাকে আমরা সদস্য চিনি যারা ফরিদপুরের বিশেষ করে গোপালগঞ্জের তারা ভালো করে জানেন লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই হাকিম মুলম্মদ হজরতাহ রহমতুল্লাহ আলাই মরি তার সাথে তার সম্পর্ক ছিল আত্মশুদ্ধির সম্পর্ক ছিল হাফিজ এবং মহিতদেরকে পরীক্ষা করেন বিভিন্ন পরীক্ষায় ফেলান তুমি যেই মাক্সাদা আমার কাছে আসছ আত্মা পরিশুদ্ধ করার সেই আত্মা তোমার পরিশুদ্ধ হইল কিনা পরীক্ষার জন্যে ওই গুরুস্থান আছে পাশে বলে দুইজন সমস্ত কথা মানার মতো মানসিকতা হইল কিনা না এখনো ভিতরে ভিতরে নিজের কোনো সিদ্ধান্ত দেওয়ার ইচ্ছা এখনো তার আছে ওইরকম হইলো কিনা পরীক্ষার জন্য পাঠাইছেন তিন দিন থাকবা তিন দিন বসে বসে দুইজন দুই দুঃস্থ দুই বন্ধু দুজন খুব ভালো সম্পর্ক ছিল বসে বসে আবারত করে তেজপিতে আলীর পড়ে খাওয়ার সময় হালকা খায় নামাজের সময় নামাজ পড়ে বাস এটাই শুকল এটাই ফিকির তিন দিন পর হজরতাহ রহমতুল্লাহ আলের ওই দুই সাকলেত হজরত হাফিজ জজুর রহমতুল্লাহ আলাই শামসুল ফরিদুল রহমতুল্লাহ আলাই দুইজন বলি করতেছেন তিন দিন তো শেষ হাবিজুহজুর বলেন যে তিন দিন শেষ হইল হজরত যতক্ষণ পর্যন্ত যেতে না বল আমি বসে থাকবো যেহেতু হজরতের হুকুমই আসছি যা বলেন তাই শামসুন রহমতুল্লাহ না তিন দিনের কথাই তো বলেছে যে না তোমার মধ্যে সাতকে মানার মাদ্রা তৈরি হয়েছে যোগ্যতা তৈরি হয়েছে আমার শেখ আমাকে বসতে বলছেন তিন দিন চলে গেছে তিনি আমাকে ডেকে নিবেন আমি নিজের মন মতো না এটা মুরগির মাকসাদ যে আমার পিল এইরকম তৈরি করে দেওয়া থাকব। তিনি একজন রাহ তিনি শরীয় প্রণেতানা ওর আন আমার সামনে আছে হাদিস আমার সামনে আছে আমি পীর সাহেব কেন মানবো এইরকম একটা কথাও আছে সমাজে ও ভাই ওর এবং হাদিস হচ্ছে আমার কাগজে লেখা ঠিকানা একজন আমাকে কাগজে ঠিকানা লিখে দিল যে এই ঠিকানা মত তুমি ইম সাহেবের বাসায় চলে যাও আপনি খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে ভুলেও আরেক বাসায়ও চলে যেতে পারেন আর যদি মসজিদের একজন খাদেম বলে আমি হুজুরের বাসা চিনি আসেন আপনি আমার সাথে আমাকে বাসায় পৌঁছাইয়া দিবে পার্থক্য শুধু কোরআন দেখে কিতাব দেখে আপনি ভুল পথে যাওয়ার সম্ভাবনা থাকে একজন আল্লাহ যিনি আল্লাহর রাস্তায় পরীক্ষিত ব্যক্তি আল্লাহর রাস্তাকে যিনি আল্লাহকে আমলের মাধ্যমে কথাটা বলা রহমতুল্লাহ আলের কাছে ওই ব্যক্তি কিছুদিন পর আসছে হাজরা আমার আত্মশুদ্ধির সম্পর্ক করব আপনার সাথে মানে আমার দিলের গুনা কথা বলবো আপনাকে দিলের গুণা অহংকার দিলের গুণা হিংসা দিলের গুণা লোভ দিলের গুণা আত্মহংকার দিলের গুণা এগুলো হচ্ছে মানুষ সম্পর্কে বাজে ধারণা এটা দিলের গুণা এইরকম অনেক দিলের গুণা আছে আমি এগুলো আপনার কাছে বলবো আমার দিলের হালত বলবো আমার দিলের এই অবস্থা তখন বড়রা তার অবস্থার প্রেক্ষিতে চিকিৎসা দেন তো হজত মুফতি শির রহমতুল্লাহ আলে বলেন ওকে ঠিক আছে আমার সাথে তুমি আত্ম আত্মশুদ্ধির সম্পর্ক করবা ইসলাহি তাল্লুক করবা ওকে সমস্যা নাই আমাকে একটা আমল দেন সর্বপ্রথমে বর্ণনা করেন তোমার জন্যে জরুরি হচ্ছে তুমি শুধু ভালো কথা বলবা যদি ভালো কথা বলতে না পারো ওই যোগ্যতা তোমার না থাকে চুপ থাকো তুমি কথা বোহারি শরীফের অন্য একটা চিন্তা করে বলে না বলে ফেলে তো ওই যখন কথাগুলো বলে এই কথাগুলোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকে অনেক সময় এরকম হয় আল্লাহর সন্তুষ্টি থাকে এই সন্তুষ্টিওয়ালার কথা বলার কারণে আল্লাহ তা জাননাতে তার দরজা বলন্দ করে দেন আবার অনেক সময় দেখা যায় এমন কথা বলে ফেলে তার খবর নাই এমন কথা বলে ফেলতেছে যার দ্বারা তার জাহান নামের ফেলেছে জাহান নামের শাস্তির কঠোরতার ক্ষেত্রে আল্লাহ তারা যখন কঠোরতা ব্যক্ত করেন কখনো কখনো এরকম বলেন যে জাহান্নামের একদম গভীরে এটার উদ্দেশ্য হচ্ছে যত গভীরে যাবে আগুনের তাপ তত বেশি হবে এই জন্য আল্লাহর একটা গোষ্ঠীর টুকরা এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমান আমার কাছে আমানত যার জবান সে জানে এটা কত দামি আমানত যার জবান নাই যে কথা পারে না যার ডাক্তি নাই সে জানে এটা কত বড় আমানত এই নিয়ামত আমাকে সঙ্গ দিতে সুহাম একটু চিন্তা করেন বিষয়টা কত বড় নিয়ামতে চান আর এই নিয়ামতকে আমি কিভাবে কিভাবে কিভাবে আল্লাহ হেফাজত করো এই নিয়ামত সম্পর্কে রসুল বলেছেন যদি আমাকে বলে এই দুই জিনিসের হেফাজ হচ্ছে গর্বের সুখা কথা দুইটা জিনিস কি এক হচ্ছে লেহিয়া এই হার কে বলে লেহিয়া এই দুই হারের মাঝখানে যে বুস্তের টুকরা আছে মানে জিব্বা এই যদি কেউ আমাকে দেয় যে আমি এই জিব্বার করব না এইরকম কথা কেউ আমাকে বলে এবং সেই তার দুই পায়ের মাঝখানের যে গোষ্ঠীর টুকরা বিশেষ অঙ্গ এটার হেফাজত যদি সে করে লজ্জা স্থানের যদি সে করে তাহলে দুইটা বড় গুণা এক হচ্ছে গুণা আর হচ্ছে লজ্জার স্থানের এটা এমন দুই গুণা এমন দুই অঙ্গ যেগুলো দ্বারা মানুষ সবচেয়ে বেশি গুণা করে সবচেয়ে বেশি খেয়াল করলে দেখবেন সবচেয়ে কারণ রসুল বলেছেন আমি জাহান নামে দেখেছি মানুষ সবচেয়ে বেশি গুণা যে গুণার কারণে সবচেয়ে বেশি জাহান্নামি হয়েছে সেটা হচ্ছে রসুল বলেন হাসাইদু এল সিনাতিহীন তার জবানের সমস্ত গুণাগুলো অপরাধ গুলো এগুলো তাকে সবচেয়ে বেশি জাহান্নামি বানায় মানুষকে জবাব কত গুণা জবান দিয়ে করতেছি আমাকে এই দুই জিনিসের জিম্মার যে হয়ে যাবে যে সে ওই দুই জিনিসের হেফাজত করবে আজমন আমি রসুল তার কোথায় যা কত কত বড় সুসংবাদ চিন্তা করা যায় সামান্য দুইটা জিনিস জবানের হেফাজত করা চুপ থাকি চুপ থাকি কথা কম বলি হজরত মিয়া মিয়া সাহ রহমতুল্লাহ আলে যদার এক বড় আলীম ছিলেন হজরত মুফতি সফি রহমতুল্লাহ আলহের কোস্তাদ ছিলেন মিয়া সাহ নামে প্রসিদ্ধ ছিলেন তো মিয়া সাহেব একদিন মুফতি শফির রহমতুল্লাহ আলহ নিজেই বলেন যে আমি মিয়া সাহেবের কাছে গেছি মিয়া সাহেব আমাকে বলে ও মুফতি সাহ চলেন আজকে দুইজনে মিলে একটা সিদ্ধান্তে পৌঁছি কি সিদ্ধান্ত বলে আমরা আজকে আরবিতে কথা বলবো মুক্তি শফির রহমতুল্লাহ আলী বলেন নজর হঠাৎ করে এই কথা কেন আরবি কথা বলবে বলে হা আজকে দুইজন আরবিতে কথা বলবো অন্য কোনো কথা বলবো না তো মুক্তি শফির রহমতুল্লাহ আলহেন যে নিশ্চয়ই কোনো হ্যাকমত আছে আল্লাহ হ্যাকমত ছাড়া তো কথা বলেন না নিশ্চয়ই কোন নিগুর রহস্য আছে এর মধ্যে মুক্তি শফি রহমতুল্লাহ আলহের পীড়াপীড়িতে উনি বললেন যে আরবিতে আপনিও আরবি কথা আপনার জন্যেও ইজি না আমার জন্যেও ইজি না কারণ আমরা আরবি ভাষা ভাষী না আমাদের ভাষা হচ্ছে সময় আমাদেরকে ফালতু কথা থেকে বাঁচবো কারণ আমরা যখন ইজি ভাবে কথা বলি তখন আমাদের কথা কোন দিকে কোন দিকে চলে যায় আর লাগলো কই কথা চলতেছে সেই আমেরিকা পর্যন্ত চলে যায় আমরা কথা বলতে বলতে এত দ্রুত চলে আমাদের জবান আর জিবী ইউসুফের গি বোধ করতেছিল হাজনি কত বড় ছিল বহু সাহাবি বহু সাহাবিকে তিনি হত্যা করেছেন আমরা জানি হজরত আব্দুল্লাবী জুবাই এই এইরকম বোধ থাবি হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা анহার নে আব্দুল্লাহ بن যুবাইর হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক ছেলে আসমা রাদিয়াল্লাহু তাআলা анহা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анুর বড় নে আয়েশা যখন ওই হাজার ইউসুফের সমালোচনা কেউ করছিলেন তখন তিনি বন্ধ করে দিলেন আরে ভাই হাজ ইউসুফ যতবার বড় অপরাধী হোক তার অনেক বড় তার মানে এটা তার জন্য তোমার তার গিবত করা হালাল হয়ে গেছে জায়েজ হয়ে গেছে যে যতবার হোক তারা বুঝা দরকার আমি তো জবান বাস চলতেছে গুনা করতে আসি করতে আসি আল্লাহ তারা সিদ্ধি করা একবার জিব্কে ধরে টানতেছেন খালি ছিঁড়ে ফেলবেন এরকম অবস্থা সঙ্গীরা আবু বকর সিদ্দিক নবীদের পর যত মানুষ কেয়ামত পর্যন্ত আগরে যত মানুষ চলে গেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হজরত আবু বকর সিদ্দিক হ্রদাল নবীদের পর এটাই হচ্ছে সেই অঙ্গ এটা সেই জিনিস যা আমাকে নানা রকমের মধ্যে ফেলায় নানা রক্ত মধ্যে লিপ্ত করে আমি এটাকে কেন ছিঁড়ে ফেলবো এই রকম করতেছেন সিদ্ধিক্রদা কোন কোন রেওয়াটে পাওয়া যায় মুখের মধ্যে পাথর থাকছে যেরকম কথা বলতে না হয়তো গুণার কথা যায় আর এই গুণাকে এত বড় অপরাধ করেন এত সতর্ক থাকেন আবু বক্করের মতো মানুষ কত বড় মানুষ আবু বক্কর তালান কত বড় মানুষ আদলাতে অমরিয়াল তালান ভূ সম্পর্কে রসুলের করিম সাল্লাহাম একটু প্রশংসা করতেছিলেন আয়সা আদি আল্লাহ আনহার মুখ একটু বেজার হয়ে গেছে মলিন হয়ে গেছে ভেবেছিলেন বাবার কথা বলবেন কারণ তার ধারণা তার বাবাই শ্রেষ্ঠ মানুষ তোর সাল আলহ্লাম খেয়াল করছেন আয়সা বদল্লাহ চেহারার মধ্যে একটু পরিবর্তন এই জন্য বলতেন জনাব ওই এক রাতের আমল আমাকে দিয়ে দেন আর আপনার জিন্দগির সব আমার জিন্দগির সব আমর আমি আপনাকে দিয়ে দিব স্বীকৃতি পেয়েছেন আর কোন রসুলের সাহাবি হ্যাঁ জান্নাতের সুসংবাদ পাইছেন আল্লাহ তার উপর সন্তুষ্ট সুসংবাদ দিচ্ছেন সমস্ত সাহাবা একরামকেই কিন্তু খেলা শুধু হেরার মধ্যে তো ওই নাজির গাড়ে সুর যেখানে রসুলের কারিম সাল্লাহ লুকাইয়া ছিলেন হিজরতের সময় হাজার সিদ্দিক যখন আশঙ্কা প্রকাশ করতেছিলেন বলতে ছিলেন পুরানিক আসছে তারা দুইজন যখন ওই গুহার মধ্যে ছিলেন ইদ হুমা ফিল যখন একজন তার সঙ্গী কে বলতে না সঙ্গী হিসাবে আবু বকরকে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন সোহান এই জন্য আবু বকরের সাহাবি কে যদি কেউ অস্বীকার করে তার ইমান চলে যাবে কারণ তিনি কোরআনের এই আয়াত অস্বীকার করছেন করিম সাল্লাম বলেছেন যে যাহার নামে আমি বেশিরভাগ দেখি এই জিব্বার কারণে জবানের কারণে অপরাধীরা বেশিরভাগ বিশেষ করে রসুল করিম সাল্লাম মেয়েদেরকে উদ্দেশ্য করে একদিন খুদ বাতিতেছিলেন আলোচনা করতেছিলেন মেয়েদের উদ্দেশ্যে এরপর বললেন আমি দেখেছি জাহান নামে জাহান নামের অধিকাংশ হচ্ছে নারী জাহান নামের অধিকাংশ হচ্ছে নারী তো মেয়েরা তো এটা স্বাভাবিক ভাবে মেনে নেওয়া তো কষ্ট জাহান অধিকাংশ নারী কেন হবে আল্লাহ ওই জায়গায় কোনো পার্সিন্দি করলেন নাকি বেশিরভাগ মেয়েদেরকে জাহান নামে দিয়ে দিলেন নওয়ালিক না না তখন রসুল করিম সাল্লাম দুইটা গুনার কথা বললেন দুইটা গুণা যে তোমাদের মধ্যে এই দুইটা প্রবণতা লা। তোমরা মানুষকে অভিশাপ বেশি দাও কিছু হইলেই আল্লাহর গজব তার উপর ফালাইয়া দাও তুই মর এই সেই দুনিয়ার কথাবার্তা বলে গেলে মেয়েদের অভ্যাস এটা এ হচ্ছে এক অপরাধ যে মানুষকে অভিশাপ বেশি দেয় না। মানুষকে হাত দিয়া বলতেছেন আপনার উপাধি হচ্ছে সিদ্দিক আর আপনি এখন লানত করতেছেন একজনকে ধিশ্বাস দিতেছেন আবু বকর আপনি জেলে রাখেন একজন মানুষ তিনি সিদ্ধিক হবেন আবার লানত দিবেন হতে পারে না আপনি যদি নাম কাটা রসুল আবরকে এইরকম ধমক দিয়েছেন একপর থেকে আবকর একদম চুপ হয়ে গেছেন একদম চুপ আর বলেন না কারণ ওই রসুলের এইরকম ধমক তিনি শুনেছেন আমরা সহ্য করতে পারি আল্লাহর ধমক রসুলের ধক বিশেষ করে অসন্তুষ্ট তারা তো ইমান ওই রকমই এনেছিলেন তাই না তো ভাই রসুল ওই মেয়েদেরকে বলতেছিলেন ইউক লান তোমরা বেশি বেশি লান মানুষকে অভিশাপ দাও গালি গালাজ করো মানুষের বদনাম করো এই গুণগুলো তোমাদের এবং তার বিামে যাবে ও চিরে কারণ কি আবুল আহবের বিবির একটা গুণ আল্লাহ তালা বর্ণনা করতেছেন হাম্মালাতাল আল্লাহ সে হাতফ শুকনা লাখনি মাথায় নিয়ে ঘুরে বহন করে কুলি তো আয়াতের ব্যাখ্যা দিয়েছেন তিন রকমের আমি প্রসঙ্গের দিতান নামে আবুল আহবের শাস্তির ইন্ধন সে মাথায় করে করাই না ফেলবে এটা একটা কিন্তু আমাদের মূল মাক্সাদফসির যে ব্যাখ্যা সেটা হচ্ছে আবুল আহবের বিবির একটা বদগুণ ছিল আরো একটা প্রবাদ তাদের কেউ যখন কারো কাছে কথা লাগালাগি করে কথা চালাচালি করে তখন তাকে বলে হাম্মা আলাল হাত শুকনা লাকড়ি মাথায় নিয়ে ঘুরে কারণ শুকনা লাকড়ির মধ্যে আগুন একটু লাগাই দিলেই ধাউ করে আগুন জ্বরে উঠছে যার মধ্যে ওই স্বভাব যে সামান্য কথা দিয়া ধাউ ধাউ করে আগুন লাগাইয়া দেয় সমাজে তাকে বলা হয় আমার হাত যাওয়ার কারণ বলেছেন যাবো কোন কারণে বলেন কোনো কারণ নাই এই জন্য রসুলের করিম সাল্লাহ মেয়েদেরকে বলেছেন তোমাদের একটা বদ অভ্যাস এই বাজে কথা বলো খালি বেশি বেশি আর দ্বিতীয়টা বিরুদ্ধে গেলেই বললে আপনার কাছে কিছুই পাই আমরা জীবনে এটা একটা তাদের স্বভাব মেয়েদের স্বভাব এটা তো রসুল বলেছেন এটা আসলে বাস্তব এটা বেশিরভাগই এরকম কেউ ব্যতিক্রম থাকতেও পারে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মেয়েদেরকে দেখলে আসলে আমরা গোটা দুনিয়ার মেয়েদের চরিত্র বুঝবো না আলহামদুলিল্লাহ কারণ আমাদের দেশের অধিকাংশ মেয়েরাই স্বামী ভক্ত হয় এটা এই দেশের মানুষের এক বিরাট গৌরবের কথা এটা জান্নতি এক পরিবেশ মেয়েরা যখন স্বামীকে সম্মানের দৃষ্টিতে দেখবে এটা এক বিশাল জিনিস দারুণ জিনিস এটা এই উপমহাদেশ ছাড়া দুনিয়ার কোথাও খুব কম পাওয়া যায় আল্লাহ তাহলে আমাদের মা বোনদেরকে অন্য গুণার থেকে বেঁচে এই সুন্দর গুণের কারণে অন্যান্য গুণার থেকে বেঁচে যেন তাদেরকে জান্নাতের পথে চলার তৌফিকা না আমি রসুল বলেছেন অল আসি তোমরা স্বামীর নাফরমানি কর তো স্বামীর নাফরমানি এটা বেশিরভাগই জবান দিয়েই করা হয় জবান দিয়েই করা হয় তো দুইটা গুণা এমন যে দুই গুণার কারণে রসুল বলেছেন আমি জান্নামে অধিকাংশই দেখেছি মেয়েরা মেয়েরা আর ওই কারণ হচ্ছে এই জিব্বা এই জন্যই রসুল করিম সাল্লাহাম বলেছেন আসবাহা বল সকাল হয় তুমি যদি সোজা হয়ে যাও ইস্তাকব না আমরা সব সোজা তুমি যদি পাকা হয়ে যাও এজাজ না আমরা হকা হয়ে যাব। মানিক ওই সমস্ত অঙ্গগুলো গুলো জিব্বাকে জিব্বা যখন নিজের নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবে আল্লাহ তা জিব্বাকে বন্ধ করে দিবেন সুরে ইয়াসিনের মধ্যে ওপরে আর বলেছেন কথা জিব্বাকে বন্ধ করে দিবেন আর সমস্ত অঙ্গ গুলোকে বলার সুযোগ দিবেন যে ওই দুনিয়ায় জিব্বা অপরাধ করাইছে তাই না এখন এই জিব্বাকে আমি কি কি অপরাধ সে করেছে আমি জিব্বাকে মহৎ দেব চুপ তুমি কোন কথা বলতে পারব না সেদিন হাত কথা বলবে আমি কি অপরাধ করেছি কথা বলবে আমি কি অপরাধ করেছি তাহলে বুঝা গেল এই জিব্বা এক মারাত্মক জিনিস এক মারাত্মক গুস্তের টুকরা এটা জানতেন গুস্তের টুকরা না এটা আমাকে জাহ্নাম পর্যন্ত পৌঁছায় দিতে পারে ভাই আবার এই জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে বুখারি শরীফের একটু চিন্তা করেন আমরা মুসলমান হিসি জান্নাত যাওয়ার জন্য প্রথম শর্ত পূরণ করেছি কিসের মাধ্যমে জিব্বার মাধ্যমে আল্লা সর্বোপর জান্নাতে যাওয়ার টিকিট কেটেছি এই জিব্বার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল চমৎকার ব্যবহার একটু চিন্তা করো আল্লা রসুল বলেন ক্যালিমাতান দুইটা শব্দ এমন আছে যেটা জিব্বার জন্য জবার জন্যে খুব সহজান খুব বেশি প্রিয় এই দুইটা ক্যালিমা দুইটা কালিমার কয়টা কথা বললেন রসুল তিনটা কথা এক হচ্ছে জবানে সহজ আর হচ্ছে মিজানের মধ্যে অনেক ভারী হবে আরেক হচ্ছে রহমান যে তুমি যদি এই গুলো পর রহমানের রহমান তোমার উপর বর্ষণ হইতে থাকবে সুহান সেই দুইটা কালিমা কি সেই দুইটা কালিমার সম্পর্ক জিব্বার সাথে কার সাথে দুইটা কালিমা জিব্বার সাথে সম্পর্ক এই দুই কালিমা আমার আমল নামাকে ভারত দিবে রসুল বলেছেন এই দুইটা কালিমা আমার রহমান অতি প্রিয় ইনশা আল্লাহ ও ভাই এই জিব্বাকে সঠিক ব্যবহার করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জিব্বার সমস্ত রকমের গুণা থেকে হেফাজত করেন والسلام আলহামদুলিল্লাহ